على بصيره أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين <تصفيق> والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لننهد انهم سبلنا আল্লাহ রসুল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবাহানুবাহান আমরারে এডুকেশন সেন্টার ফেঞ্চেঞ্চের উদ্যোগে আজকের এই দিনই মাহফিলাওয়ার এবং বার তোফিক দান হোসেন শেখ মুরবানের সুক্রিয় আলহামদুলিল্লাহ তালাত এবং সালাম মানবতার মুক্তি দুধ সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লাই এর ওপর রহমত এবং করুণা পরিষ্ঠিত হোক সাহাবাহাম তাবেইন তাবে তাবস্তাহিদিন কেমত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা লাগিয়া আমাদের ইসলামিক অবস্থা এবং হৃদায়ত এ বিষয়ের উপরে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ কর্ম অমাতি ইল্লা বি আলহিতা কাল তু হুয়া আলহামদুলিল্লাহ আপনার নিশ্চয়ই লেখা আছে দল নিরপেক্ষ আয়োজন আমি মনে করি যে প্রোগ্রাম শুরুর আগে এটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার কারণ এই বক্ত এইটা শোনার ফলে এই লাইনটা পড়ার অনেক প্রশ্ন পারে দল নিরপেক্ষ যে এডুকেশন সেন্টার ফেঞ্চুগঞ্জ বা এডুকেশন সেন্টার আমি আমরা এদের যে প্রতিষ্ঠানগুলো এগুলো কোন দলের লেজুর বৃত্তিতা করে না তবে অবশ্যই একটা দলের সাথে তারা সম্পৃক্ততা আছে সেই লগে মাহমুদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের দল এই দলের লগে হিজবুল্লাহ আল্লাহর দল সেই দলের লগে সাহাবাইকার আমরা দিয়া হাজমাইন তারার দল কারণ রসুল সাল্লু আলি সাল্লামে আমার উন্মত হল ত্রোত্তর দলই দল ইহাদিস আপনারা জানেন না সব জাইবা জাহান এক একগ্র জাইবা যান নাম হয় গ্রো এরা নাম কইয়া দিসনি এডুকেশন সেন্টার এডুকেশন সেন্টার সিলেট আহলে হাদিস হানাফি শাফি মালেকি হাম্বলি জামাত জমিয়ত খেলাফত কোনো নাম আছে রসলে কিতা কহিয়া দিস একটা বৈশিষ্ট্যর কথা কইস একটা গুণাবলীর কথা কই এই বৈশিষ্ট্য যারার মাঝে তাহব তারাও ওই দলর অন্তর্ভুক্ত হইব কোনো এলাকাত এই বৈশিষ্ট্যওয়ালা মানুষ একজন থাকতে পারে কোন এলাকার একজনের নাও থাকতে পারে আবার কোন এলাকা এই বৈশিষ্ট্যওয়ালা অসংখ্য মানুষ থাকতে পারে এই বৈশিষ্ট্যওয়ালা মানুষ কেউ হইতে পারে যে ফেসুগঞ্জ আছে সেটর এই বৈশিষ্ট্যালা মানুষের চিনে না এই বৈশিষ্ট্যওয়ালাওয়ালা মানুষ হইতে পারে যে বাংলাদেশও আছে যে বা আফ্রিকার কোনো জঙ্গল এই বৈশিষ্ট্যওয়ালা আছে লগে দেখা সাক্ষাৎ নাই যোগাযোগ নাই কিন্তু এক শাখাত গিয়া যোগাযোগ জায়গা কোন জায়গা যান না তো দিন ইনশাল্লাহ রসুলাইস্লাম একটা বৈশিষ্ট্যের কথা কৈছেন যে আমার সব চাইবো জাহার নাম ছাড়া গুরু খারা মা আনা আল্লাহ আমার আমার ফতে এবং আমার সাহাবি ফতে যারা থাকবো আজকের দিনে অন্য একটা অন্য রায় আসছে হু জামা তারা ওই আল জামাত জামাত অর্থ সংগঠন নাই জামাত শব্দের অর্থ ঐ লোকীয় সংগবদ্ধ সংগঠন অনেকেই হয় যে জামাতবদ্ধ হইতায় হাদিস জামাতবদ্ধ থাকি যে আল্লাহ রসল্ল্লাহ হয়েছেন জামাতবদ্ধ হইল যে সংগঠন সংগঠন আরবি তানজিম সংগঠন যেটা অপব্যালিয়া তারা বুঝেই চায় যে সংগঠনভুক্ত হইতায় অথচ রসদুল্লাহ ইসলাম হোসেন আল জামাত আল ইফলাম থাকলে এটা হইলো গিয়া নির্দিষ্ট একটা নির্দিষ্ট বুচক যে দি বুঝায় আর্টিকেল দি যে ইংলিশও বুঝায় সেটা লোক নির্দিষ্ট জামাত আর জামাত যে আল্লাহ রসুলের অন্য হাদিস আসছে যে জামাত থেকে বাড়িয়া গেল ইসলাম থেকে বাড়িয়ে ইসলামিক দল থেকে সংগঠন থেকে ইসলাম থেকে বাড়ি গেল কি হ্যাঁ তাহলে তাহলে ইসলাম থেকে বাড়িয়ে যাওয়া কি বুঝাই আল জামাত মানে আল ইসলাম ইসলামর ফিটি কিয়া থাকা তো গিয়া রসুল ইসলামে কইশন যে সব দল জাহান্ন এক একটা দল ছাড়া আর আমরা হু দল হো দলের পক্ষ অবশ্যই প্রচলিত যেটা দল আছে ইটা দলের পক্ষে বৃত্তিটা আমরা করি না ঠিক আছে দল নিরপেক্ষতা বুঝছি আমরা দল নিরপেক্ষ করত প্রচলিত দলর লগে আমরা কোনো সম্পর্ক নাই তবে অবশ্যই রসদুল্লাহিসাল্লাম সাহাবাহরাম জামাতের লগে দলের লগে আমরা সম্পর্ক আছে। আর এটা মৌখিক দাবি হল হইতো না এটা গীতা করতে হইব বৈশিষ্ট্য অর্জন করতে হইব দাবি হল হইতো না মিছিল দিলে হইতো না সমাবেশল্য হইতে না এটা কি তা বৈশিষ্ট্য অর্জন করতে হইবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আলাদা আলাদাভাবে এই যোগ্যতা অর্জন করতে হইব তবেই তারা হই এক দলর নাজি ফেরকা যে জান্নাতি ফেরকা যারা সফলকাম কাম তারার অন্তর্ভুক্ত হইতে পারবো ইনশাআল্লাহ তালা তারপরে ওই লাগে প্রচলিত রাজনীতিমুক্ত বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি গণতন্ত্রের রাজনীতি সমাজতন্ত্র রাজনীতি ধর্মনিরপেক্ষতা রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি ইসলামিক গণতন্ত্রের রাজনীতি এই রাজনীতির লাগে রিয়েল ইসলামের কোনো সম্পর্ক নাই গণতন্ত্র হইলে কুফরি মতবাদ ইসলাম সারিয়া যত মতবাদ পৃথিবীতে আসে যত মতবাদ পৃথিবীতে আইব সব এই লগিয়া ইসলামর যখনই সাংঘর্ষিক হইব এই মতবাদ এলকিয়া কুফরি মতবাদ এই মতবাদর লোকের কুফরি করতে হইব এই মতবাদের ত্যাগ করতে হইব কোনো মানুষ গণতান্ত্রিক হইব্য আবার বালা মুসলমান হইব ইম্পসিবল কোনো মানুষ ধর্ম নিরপেক্ষতাবাদী হইব আর বালা মুসলমান আর বালা মুসলমান ইসলামিক গণতান্ত্রিক হইব আবার আলাদা জিনিস একত্রিতে চলতে পারে না অবশ্যই আমরা প্রচলিত রাজনীতি মুক্ত মুক্ত কিন্তু এর অর্থ যে আমরা ইসলামিক রাজনীতির অস্বীকার করি ইসলাম রাজনীতি আছে কিনা না আমার আলোচনাটা কি ইসলাম জিহাদ আছে কিনা না ইসলাম জিকির আছে কিনা না না ইসলাম দোয়া আছে কিনা না না ইসলামর তাবলিক আছে কিনা না আছে কিন্তু এই তাবলিক প্রচলিত তাবলিকর লোকের মিল আছে কি না আমরা আলোচনার মধ্যে দেখু ইসলাম জিকির আর আমরা সমাজও জেলা জিকির করেন মসজিদের মাঝে বইয়া এই জিকিরর লোক ইসলাম মিল আছে কিনা না আমরা দেখো যে ইসলাম ও দু আছে কিন্তু আমরা দল নিরপেক্ষ প্রচলিত রাজনীতিমুক্ত একটা আয়োজন আমরা আইসি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমরা আওয়ার তৌফিকদান হোসেনের জন্য আমরা আবার সুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর আমরা প্রত্যেক একজন মানুষের যে বয়স প্রাপ্ত হয়ে গেছে তারা লাগে রাখাত একটা সুরাত নামকিতা এর মাঝে আল্লাহ সুহানি মুস্তাকিম একটা সোজা রাস্তা এই রাস্তার নাম হইলিয়া সিরোয়ী মুস্তাকিম আর এই রাস্তার উপরে যারা থাকে তারা এই হৃদায়ত প্রাপ্ত হয় তারা হইল নিয়ামত প্রাপ্ত তারা কল্যাণ প্রাপ্ত যে এই রাস্তার নাম কি দা সিরোতে মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিম এটা কিলা পাওয়া যাইব দুর্নীতি গিয়ে যা জানাতে যাওয়ার এই রাস্তায় কিলা চলা যাইব আল্লা সুবাহায় এই রাস্তায় চলবার লাগিয়া এই রাস্তার গাইডলাইন দিবার লাগিয়া মানুষের একটা সংবিধান দিচ্ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মাহমুদ সাল্লাহ আলাইস্লামে একটা গাইডবুক দিস সেই গাইডবুকের নাম কি তা কোরআন এই কোরআন যদি খেয়ে ফলো করে তাহলে সে সিরাতুল মাস্তাকিমের তাকবো কোরআনরে আর আরেকটা হজর বাসনাদের মধ্যে আল্লাহরে এখন আপনার চাই যে সব থেকে বেশি সব থেকে খারা কোরআন সুন্নারে মানসলাম সাহাবাই তার করি আমরা মানতে হইব ঠিক আছে না কোরআন এবং কোরআন যখন নাজিল তখন খারা সাহাবাই তারা রাস্তার বিপরীতে যাওয়া যাইতো না আপনার জিকির আপনার তাবলিক আপনার রাজনীতি আপনার জিহাদ আপনার কিতাল আপনার দোয়া সব খার খাদের মতো করি হইতেইব কোরআন অনুযায়ী এবং মত সাহাবাহামি হইতেইব আমরা সমাজের অবস্থা দেখি আমরা সমাজের অবস্থা কিতা যে ইসলাম আইসে যে জিনিসটার বিরোধিতা করবার লাগিয়া সেটা হলো কি আমরা সমাজের শির্ক আছে কিনা না আমাদের এই এলাকাত মনে হয় কোনো শির্ক নাই আর আখড়া আসেনি ওদিকে আইতে সময় একটা দেখছি যে টি সৈয়দ গিতা এটা মসজিদ আছে আর মসজিদর আড়ালি না কিতাম মসজিদ মসজিদের লাগা একটা বিশাল একটা শির্কর মার্কাজ উফরে লাল চালও লাগাইছে আছে কিনা না মাজার ফুজা খবর ফুজা ফির ফুজাতে ইস্তাম নাই সুস্পষ্ট কথা ফিরা কি ইস্তাম্য নাই খবরও মানুষ মরিলে খবরও যাওয়া ইস্তাম্য আছে খবরও গিয়া খবর আমরা কিছু দিতাম কেউটা দিতাম খবরবাসিতে কিছু নিতাম না খবর বাছি দিতাম কিটার লাগে আমরা দিতাম দেওয়াল লাগে দিতাম না নিতার লাগে দেওয়ালে দিতাম তারা লাগে দোয়া করার লাগে তারা পদ দুলি তার আঠাইতে পারছেন তাই আর কোন উপহার করতে পারবা কিন্তু বুকা আমরা মুসলমান মানুষের মরছে আরেকগ্র মানুষের এড়ে নিয়া ব্যবসা শুরু করছে আরেকগ্র মানুষের গিয়া তুমছে গিয়া ঠেকা পয়সা মান সপ্তাহের আর হে বইয়া বিনাভুঞ্জির ব্যবসা আছে কিনা না বাংলাদেশের সব থেকে বড় শিরকর মার্কাজ কোন জায়গা কোন জেলার আড্ডা আল্লাহ হেফাজত হরক্কা এই শির্কর বিরুদ্ধে আন্দোলন যুবক যারা আসে শির্কের বিরুদ্ধে আন্দোলন করতে হইব তাও হিদ রে টিকায় রাখতে হইলে ইমান রে টিকায় ইসলাম মুসলমান দাবি করলে সর্বপ্রথমে কুফর করতে হইব শির্কের ত্যাগ করতে হইব মৃত্যুবরণ করে আমাকে আগে যদি তবা করে তাহলে কিন্তু তবা না করিয়া যদি শির্ক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে হ্যা কী ভাবি এটা আল্লাহ সুবান মাফ করে দিতা নাই তা আমরা আপনি আমি জানিনি যে কোন সময় আমরা মারা যাইম তো আমরা সর্ববস্থা শির তাকি বাঁচিয়া থাকতইবাইছেন আল্লাহ আল্লামা জানিয়া শির করাটা কি তোমার কাছে আশ্রয় এবং না জানিয়া শির করাটা তোমার কাছে মাস এই দোয়া সমরে মুখস্থ করতেই শির থাকি বাঁচিয়া থাকতইব তারপরে হইল গিয়া দ্বিতীয় যে গুণা হইল গিয়া যে বিদাত বিদাত মানে কিতা ইবাদতর নামে ইবাদতর নামে এমন কিছু করা যেটা ইসলাম সব কাম করলেও গ্রহণযোগ্য নেই ঢুকা আমি একটু আগে নামাজ পড়লাম আসর নামাজ নামাজ পড়ছি ফরস কিন্তু যদি আমরা ফার্স্ট রাখাত পড়তাম বেশি হইলেনে সাব বেশি হইলো নে হ্যাঁ কেউ দেখল না হ্যাঁ বুঝা গেল যে বেশি বেশি করলেও এটা কিনা না বালা নাই তরকারি লবণ দিন নি একটু বেশি দিলে কি ধুইবালি তাহলে বুঝা গেল দুনিয়া তো আখেরাতর ব্যবহারও দেখলাম যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বেশি করা যায় না দুনিয়ার ক্ষেত্রেও বেশি করা ঠিক না এটা খামলা অঞ্চল ফসুগঞ্জ বাজার থেকে গিয়া দরিয়া একটা গোড় বানাইতো বা একটা গাঁত কুতো গাঁত একটা গাঁত আচ্ছা আমি আইয়ার বাজার থেকে বাজার থেকে দেখলাই ফাঁসাত ফাঁসাদ গাঁত কুদছি আপনি খুব খুশি হইবেন বেটাই যদি ফসা ফসা আনা যাইব আপনি বেটার ফসা খেয়ার তার মন মতো করতো বেদাত হইল গিয়া যে খামলায় যে বেদাত করলে হইলিয়া আমরা আমরা মন মত করতাম আমরা মালিক আল্লাহ আমরা দেওয়া হয়েছে আমরা নামাজ আনা নয় নিয়া রসুলের তরিকার নাই তো করলে স্বাবিব না গুনব আমি তো ফলাম নিয়ত নিয়ত ফড়লাম অসুবিধা কী নিয়ত নিয়ত এখন আমরা আল্লাহ একবার নামাজ শুরু করলাম তারপরে আমরা কিনা জানা যা আবারও বাড়ি রসুলই কি না করলে মানে কীল খার ফ্রেন মাতবর ইল রসুল্লাহ মাতবাই অথচ আল্লাহ আল্লাহুল্লাহি তো না তোমার উত্তম নমুনা রসুল এখন আপনি যখন একু ফর্বা বুঝা গেল রসুল উত্তম নমুনা নাই আপনি বেশি বুঝছেন বা আপনার হুজুরে বেশি বুঝছেন বা আপনার সমাজে বেশি বুঝছেন আপনি যখন নামাজ শেষ করল্লাহ আসসালাম আলাইকুম আসসালামাইকুম আল্লাহর দুয়াই খাইলা আল্লাহ একবার তারপরে অসংখ্য দোয়াই কেছেন আপনি এখন না পড়িয়া ইমাম সাহেব আমিন আমিনা ইমাম সাহেব একবার ইমাম সাহেব আপনার মামরসেন ইমাম সাহেব খান্দিরা কি জান্নাত পাওয়া যাই এগুলার মাধ্যমে কি সিরাতুল মুস্তাকিমা যাইব হেদায়তের টি কে টাকা যাইব হেদায়তর উল্টা রাস্তা চললে আপনি কোনো সময় হেদায়ত ফাইতা নাই সম্মানিত উপস্থিতি আমরা দেশ সব কিনা মার্কেট আছে না একগুলো মানসে কুরন ফুরলা কুরন ফুড়িয়া ওগু দেলাইরা ওজন আর এর বিনিময়ে কিছু পয়সা দিলা ঠিক সব সব কি না বিচা হয় কিনা না এটা কিনা যাইজ আছে তাহলে তো সব পড়ল কোফল ব্যস্তকে লাগে আমরা যারা গরিব আসতাম তার অবস্থা কিনা সব বিষা কিনা হয় কিনা না সে মারা গেলেও দেখা নেই হুজুর হাজির হুজুরা ইয়া কুরন তেলাও ধরা বেটার অতদিন জিতা আছে অসুস্থ আসলে এখন বেটার কিছু না পারবে না এখন দেখো আর আমরা সবাই মনে করলাম আমার মা রুফরে আমার বাপুরফরে আমার উপরে বহুত সব পাঠাই দিছি আর সাপ হুজুরের কাছ খতম হয় খতম হয় না খতম খতমে নারী খতমে খতমে আল্লাগাত চৌত্রিশ নম্বর আয়ত নম্বর আয়াত্রিশ নম্বর তোমাদের মধ্যে অসংখ্য মানে অসংখ্য আহবা এবং রহমান তারা মানুষের মাল খায় তলে মানুষ সুরা নাচ হলে মানুষ তলে মাল আমা নাস বিল বাতিল অন্যায় পাবে কিলা খায় অন্যায় পাবে যে মাল খায় তারা কী দাখ আল্লাহ আর খালি মাল খায় না আর মানসরে আল্লাহ রাস্তা থেকে ফিরিয়ে রাখে আপনি কেছেন একটা বিপদ ফলিয়া বিপদ গিয়া আল্লাহ জানি যে আল্লাহ ও সুরা ফলিয়া দোয়া করো তুমি আল্লাহ কাজ গিয়ে হাত নামাজ ফড়িয়া চাও ইন না কইয়া কইল যে তুমি একটা এখন গেছিল বিভদও এখন আর এক বিভদে ফলাইলো বুখারি খতম করাইলেই যে বুখারি কতমিশ ত্রিশ হাজার টাকা দিলা দিয়া আপনি এক বিভদ গেছিল এক বেটাইল গিয়া গেছে আমি ঋণ হয়ে গেছি পুজো তুমি ঋণ মুক্ত হইতে চাইলে একটা বুখারি কতম করো বুখারি কতম করতে কত লাগব ত্রিশ হাজার টাকা লাগবে আসল তার ঋণে পাঁচ লাখ টাকা এখন ঋণ বাড়িয়া খতইলো আর রসুলের কাছাত রসুলের কী কই কয়েছেন তুমি আল্লাহ কাজ খো আর নিজে থেকে সাহায্য দিস অথবা আল্লাহ কাজ দোয়া করো যে তোমার যেন আল্লাহ কিতা করেন ঋণ মুক্ত করেন ফাললে সাহায্য করছেন আর নাইলে দোয়াই দিছেন আর আমরা এরা কিতা করলো যে গেছিল ফাঁস লাখ লো ইলে আরো কিতা টাকা তার ঋণ আরো এই লোক আমরা সিস্টেম আছেন আমার মুক্তার আছেন আমার বারেস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পারি তিনি জামিনদারিবাশ করিয়া ফা তুমারে আল্লাহর কাছে জবাব দিব আমি সাহায্য করতে পারতাম না যদি সাহায্য করতে না পারেন তার নিজের ফক থাকি আল্লাহ যখন তার অনুমতি দিবা তখন তাই করতে পারবা আর আমরার হুজুর আছেন হুজুরের হুজুরের কি অবস্থা হুজুরের ব্যবসা ফাটিছে আর আমরা মনে করি আর যে হুজুরে তো কীতা কছে মূল হুজুর তাই না আমরা তর ইয়াল দেখবা আমার মা বাবা হলে মনে করেন যে আমরা আমরা দেখবা নাই আপনার গিয়া যে আজ থেকে যারা বয়স্ক আছেন মুরব্বী ইটা এলাকাতেমন কোনো মুরব্বী আসতান না যে আপনার ভাইটা না যে কোনো ফিরর মুড়িদ আস্তানা আগে মনে কর মুড়ি হলে ওয়া ফরস এখন কইনি মাজাম মানা ফরস মাজাম মানুষে তো জানতো না এখন জানার কারণে মানুষ কইরা মাজাম মানা ফরজ তাহরা সংগঠন করা করেন ইসলাম প্রতিষ্ঠা করলি তা গাড়ি ইসলাম প্রতিষ্ঠা করলি তা রাস্তা রাস্তা গাছপালাইয়া রাস্তা খাটিয়া আসুন কির না ইসলাম তো নিজের নাই ইসলাম তান বাড়িত নাই তাই ইসলাম হোক কে আগে বিল্ডিং সাদ দিলাই বাদে ফিলার দিবা আগে সাদ দিয়ে বাদে ফিলার দেওয়া সম্ভব আমার মাঝে ইসলাম থাকতে আমি আমার ফেমিলিত ইসলাম প্রতিষ্ঠা আল্লা সুবানুসিনারা নিজে তুমি ফাইলা যাহার নাম থাকি বাঁচো তার তোমার পরিবারের বসাও দেখুন আমরা নিজের খবর নাই আমরা সাই আপনি আসবো ওয়া জান বা ওয়াজনী গিয়ে আপনার তুমি দেখিও লাগাগড়াচারগর বাইন মামুর গর বাই এর সামনে পারা আর আপনি দেখা যাবো লাগাগড়াশারগর বই মামুর গরু বইন ফুহুর গরু বইন এর বই আপনি আড্ডা নিজের পরিবর্তন নিজে মামার ঘর বাদ দিতে সামনে যাব নিজের প্রতিষ্ঠা বোনা না আর আপনি নাই আর বেদান্ত অবস্থা হল যে অন্যর বউরে করি বেউ নিজের বউরে খালি বুর্ঘার ভিতরে আহার ঘর লাগাগর বাবির তার সম্পর্ক তো এই ফোনের মাঠের আর নিজের বউরে ল্ডিং এর সাদ না আগে পিলার ফাউন্ডেশন আগে ফাউন্ডেশন পিলার তারপরে আউ বক্ক অমর আলী তারা রাষ্ট্র পরিবর্তন করছেন কিনা না রাষ্ট্র শংস করছেন কিনা না কিন্তু সুরুটা শান্তি হয়েছিল সুরটা হান্তি না নিস্তাকি নিজে রসদ যখন তাই নাস্তা মক্কাত যখন তিনশো সাতটা বুথ যখন মূর্তি যখন ভিতরে তখন তাদের কইস আপনি রাষ্ট্রক্ষমতা নৌকাকি রসুলের কিনা না সেই যাওয়ার যখন এখন আপনি যে এখন ফাউন্ডেশন হয়ে গেছে এখন পিলার হয়ে গেছে এখন উফরে দিয়া সাদ দিতে কোনো অসুবিধা নাই আর ফয়লা যখন স্বাদ হয়েছে তখন পিলার আসিল না কিচ্ছু না কারাগরের ভিতরে মূর্তি তারার আকিদার ভিতরে মূর্তি তারা তাহিদ এবং সিরকর মাঝে পার্থক্য বুঝে না এরারে লইয়া গিয়া বিভূত পড়বা সঠিক সময়ে সঠিক কাজটা করতে হইব তা আমরা নিজেরা পরিবর্তন করতে হইব আপনি খালি বুকের হাতবান দিয়ে নামাজ করলো না খালি রাফেয়ানো না খালি জুড়ে আমিন খিত না এটা তো যেভাবে রসুলের তরিকায় আর তরিকা হইলে গ্রহণযোগ্য হইতো না কারণ রসুলিস্লামে কৈছেন সোল্লু কামার আইতুণি সল্লি আমার নামাজ পড়তে জেলা দেখা নামাজ পড়ো রসুলসাল্লা নামাজ পড়তে আমরা দেখছি নি কিন্তু আমরা রসুলের নামাজ ফাইম কিতাবর মাঝে যদি খুঁজি নামাজের অধ্যায় গেলে কিতা ফাইমো রসুলোর নামাজ পাইম কিনা না সহিউল বুখারি এটার মধ্যে আমরা সালাতর অধ্যায় গেলে ফাইমু আল্লাহ রসুলের কিনা নামাজ মুসলিম ইবনে আমরা গেলে সালাত আমরা এটা ফাইম তখন আমরা এই তরিকায় কার নামাজ পড়তে হইব চিস দিয়া তরিকায় নমন্দিয়া তরিকায় মুজেদি দিয়া তরিকা সরমুনিয়া তরীকলি তরিকায় গড়ফুরির তরকা কোন তরিকা রসদিক আল্লাহ সুবাহ আমরা কিতা ভর্তিব নামাজ ভর্তিব আর জিকির অন্য তরীকা এখন লইব দা নবী সালাম রসুল আলাইকিয়া এটা হানু ভাইলায় এটা যে তুমি না এলে আদারে হারাত আল্লাহামিমি আল্লাহ আল্লাহ আলাহ যেটা আমরা জানা যাই ওট্টা ফুটবো এটা সুর মিলে না আমরা কিছু বানাইছি সুর আল্লাহদ এটা তো তালে তালে ঘোরা যায় না আমরা তালে তালে দরকার সব এক সম্মিলিত ভাবে সব এক জুড়ে তরি আছে না সম্মিলিত সবরে নামাজ শেষে জিকির আছে কিনা না নামাজ শেষে জিকির আছে কিনা না আছে কিন্তু সবরে লইয়া ইমাম সাহের নেতৃত্বে জানাজানসদামে আল্লা দা সব হ্যাঁ আমরা সমাজ না আসে তাগুতি সিস্টেম এগুলো মানুষের বানালি সিস্টেম এটা আল্লাহর তরিকা নাই এটা রসদামর দেওয়ার তরিকা নাই এটা সাহবায়িকা নাই এটার কিতাবুফরি করতে হইব এটার ত্যাগ করতে তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস ইব্রাহিম আলাই জাতির তার আদর্শ আছে তারা জাতির কেছে যে তুমি যার ইবাদতর আল্লাহ বাদ দিয়া এটার লগে আমরা কুফরি করলাম কাফার না বিকুম ও বাদা আবাইনা আমি তোমাদের করলাম এবং তোমাদের সাথে আমাদের হিংসা এবং বিদ্বেষ হাতিলা এবং বিদ্বেষ চিরস্থারে ইমান না নিয়ে আইসো সমাজের যে সিস্টেম সমাজের যে ইসলামিক সিস্টেম চলের এই সিস্টেমটাকে আপনি বাড়িয়ে আমরা আসসালাম আলাইকুম হৈল হয় না খিদা লাগে আবার ফাওয়া তরিয়া দণ্ড করি লাগে লাগে কিনা না আছে কিনা না আপনি তো এটা রসুলের তরিকা এটা তো হিন্দু হলোর এটা হিন্দু হলোর তরিকা এই জাল যাতটা হাদিস আছে সবগুলা জাল হাদিস এটা হিন্দু হলোর তরিকা ইন্দুরা তারা কিনা করে তারা মুরব্বী হলরে পদ দুলি নেয় পদ আমরা হিন্দু মুসলমান হয়েছি এটা আমরা সারতে পারছি না বহু জিনিস খালি দেখলে হয় তারপরে দেখলে হয় অথা দেখলে ওতা হয় আছে না তার মাঝে একটা ওই লোকের খদম বুঝি করতেই মুরবীর বুঝি সম্মান করা হয় না সম্মানের লগে সালাম দিয়া দোয়া করা আল্লা আল্লাহ শান্তি বর্ষণ করুকা এটা রস যদি কয়েকদিন পরে দেখা হইতে আমরা মুসাফা করতাম পারি কয়েকদিন পরে দেখা হইলে আমরা করতাম পারি কুলা করতাম পারি ঈদর দিন লগে সম্পর্ক নাই অনেকদিন পরে দেখা হইলে এখন ঈদের দিনেও কার ঈদের বাড়ে সময় দেখা হইলে কুলাগুলি করতাম ঈদের দিন আমরা অনেক মানুষের দেখা হয় অনেক দিন পরে দেখা হয় তখন আমরা পারি কিন্তু এটা দিনের অংশ যে করা তা আমরা দেখা হইলে সালাম করতাম আমরা আমরা সালাম গেছে। আমরা এখন গেছে সালাম হয়ে গেছে আমরা কিছু মানুষ আছি সালাম আর কিছু মানুষ আসি আমরা সালাম লেনেওয়ালা চেয়ারম্যান সাহেবে সালাম নিবা হুজুর সাহেবের সালাম নিবা সালাম নিবা আর হরুকলে দিবা জনগণে দিবা তালবাহ দিবা আর ঘুরে নিবা কিন্তু রসস আল্লাহলাম ইলে আসিল না রসসুল্লাহ ইসলামে তাই সবর আগে সব মানুষের সালাম দিতা তাইন চেষ্টা করতাম সবর আগে সালাম দেওয়ার তা আমরা কি আমরা গরো সালাম আসেনি আল্লাহ রসল্লা কেছেন যে গোরা ইয়ে ডুবায় গোড়া ডুবতে সময় যদি আল্লাহর নাম নিয়া ঢুকা হয় সালাম দিয়া ঢুকা তাহলে এই গোড়ার শৈতান থাকে না আমরা গৌরো ডুবতে সময় সালাম দিই না আমরা বারাসব মানুষের সালাম দিই আম্মারে সালাম দিতে সরম করে হাসা কিনা না আব্বারে আসসালাম আলাইকুম না তাই সালাম দিতামে তাহলে কী তোলো নেই এটা অবস্থা পরিবর্তন হইল যেহেতু তাই শুরু করছেন না এখন আমরারে শুরু করতে হইব শুরু করতে হইব না তো শুরু করতে হইব তখন আমরারে শুরু করতে হইব শুরু করতে রাজি আছেন তো এমনি হাত তোলার দরকার নাই আপনার যারা ফারণ করব মানে আত তিলামারি এমনি কই আত তিলামি কে এক হাত তুলা কথা কইলে হেউ আছে দুই হাত তিলামারি কিন্তু এসে দেখা গেল গিয়া বাড়িতে এইবার আগে ফাউরি লাইছে এই অবস্থা তাকে নাই আপনারে শুরু করতেই সালাম দিয়া গড়ের ঢুকা বলছেন নাহ্লার কেছেন যে গড় বিশমিল্লা কে দরজা লাগানি হয়ে যাব ই কর শৈতান কীটা করে না ডুকতে পারে না বিশমিল্লা কইয়া লাগানো দরজা শৈতানে খুলতে পারে না এটা শৈতানের ব্যর্থতা সেই কেন ইয়ে সকাল পারে না আল্লাহ রসুল কইছেন বিসমিল্লা কইয়া খাইলে এখানি ছয় থানে খাইতে পারে না তবে ইমানদার যারা জিন আছে যারা ইমানদার জিন আছে তারা বিশমিল্লা কইয়া খায়ে খাওয়ার পরে যে হাট দিত ইমানদার জিনকলে খায় আর কাফের জিনকলে খায় যেটা বিশমিল্লা ছাড়া খাওয়া হয়েছে ওটা বুঝছেন নি তারপরে আল্লাহ রসিল বামাত দিয়া খেয়ে খায় মিস্টার ইমলিশ খায় খেয়ে খায় ইবলিশ পে খায় কোনে দিয়ে খাইতাম আমরা এখন তো বামাত দিয়ে খাওয়া স্টাইল লিখেছে স্টাইল ডাইনার দিয়ে খাইলে আন স্মার্ট আর বামার দিয়ে খাইলে বোঝা যায় গু স্মার্ট স্মার্টনেস হয়ে গেছে আমরা আল্লাহ আমরা এই অবস্থা থেকে হেফাজত করুক কা আল্লাহ আমি তো সম্মানিত উপস্থিতি আমরারে এই সামাজিক যে অবস্থা আছে এই অবস্থাটা কি আমরা বারৈতইব এই বারনির আন্দোলনটা এই বারনির প্রচেষ্টারা কে করব ফেরস্তা হলাইয়া করবো না আমরা করতেইব আমরালে করতে হইব আমরারে এই জায়গা থেকে বারানি চেষ্টা করতে আর এই বারানি লাগিয়া সর্বপ্রথম যে শর্তই লাগিয়া যে ইল অর্জন করা কিতা জ্ঞান অর্জন করা জ্ঞান যদি থাকে না তাহলে আপনি আপনার দ্বারা পরিবর্তন আনা সম্ভব আপনি দেখা যাইব ফার্স্টটা বিষয়ে আপনার জ্ঞান আছে এই ফার্স্টটা বিষয়ে পরিবর্তন এরপরে দেখা বাকি আর ফার্স্টাত আপনি জাহেলিয়াত লোক জড়িত হয়ে যাব কারণ যেহেতু আপনার জ্ঞান নাই এটা জ্ঞান অর্জন করবার লাগিয়া সবসময় চেষ্টা করতে হবে আজকের এই আয়োজনটাও এই ধরনের একটা প্রচেষ্টা যেটার মাধ্যমে মানুষের মানুষের মাঝে গীতা করা যায় জ্ঞান চর্চা আমাদের নিজেদের মাঝে জ্ঞান চর্চারে আমরা কিতা করতাম পারি বৃদ্ধি করতাম পারি আমরা জ্ঞান চর্চার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞজনের আনার মাধ্যমে তাদের মাধ্যমে আলোচনা এবং তারপরে প্রশ্ন উত্তর তারপরে আমরা যদি কোনো বিষয়ে আজকেই কেন থেকে কোনো মিসকনসেপ্ট থাকে এটা আপনারা প্রশ্ন করবো প্রশ্ন করার মাধ্যমে আমরা কীতা করতাম পারবো আমরা যে ভুল তুটি আছে এগুলো থেকে আমরা নিজেরাই সংশোধন ফরতাম পারম এর জন্য জ্ঞান অর্জন করাইল প্রথম জ্ঞান অর্জন চেষ্টা করতেই আর জ্ঞান গিয়ে আনের জ্ঞান থাকতে হইব হাদিস থেকে সালফে সালেহীন মানে সাহাবাই কেরাম থাকি থাকতেই তারার মতো করি আমরা ইসলাম বুঝতেই এরার না বুঝতে যে আপনি দুরোধ ফড়বা কিন্তু এই দুরোধ আল্লাহ কা গ্রহণযোগ্য দুরোধ এইতো নাই এই দুরোধ রসিলের তরিকায় ও নাই আপনি এই নামাজ কিন্তু এই নামাজটা তরিকায় তরিকা না হইলে এটা আল্লাহ হইব আল্লাহর হাসাদ গ্রহণযোগ্য এবার মাত্র একটা তরিকা এটা রসুল সালামোর তরিকা তো আমাদের এই সময় আমরা যদি হেদায়তরফে থাকতাম চাই হেদায়তরফে থাকতে চাইলে আমরা কিতা করব যে যে দুইটা জিনিস আঁকিয়ে গেছেন এই দুই জিনিস আঁকিয়া ধরতে হইব যে খবর খিতাব আল্লাহ এবং সুন্নতে রসুল এবং তার হল। এই যে ফটোগ্রাফি আঁকিয়ে গেছেন সেই ফটোগ্রাফি যদি আমরা জিকির আমরা আমরা দরুদ আমরা ইবাদত আমরা মহামেলাত থা করতাম কোনো হুজুরের ফাঁকড়ির দরিয়া নেই না আল্লাহর হাসাত ক্ষমা প্রার্থনা করা অন্য আমরা ভুল আছে যে আমরা দেশে থা করতে হইলে নিজে নিজে তরা যায় না কোনো হুজুরের ফাঁকড়ি দরিয়া তবা করা লাগে বুঝছেন না তো এটা থেকে আমরা কিতা করতাম এবং আমরা হুজুকে কোনো কাজ করতাম না জানিয়া বুঝিয়ে যে কোন জিনিস আপনি করতে নামাজ বদলাইতা নামিন নিচ থেকে আজকে জুসে এরপরে দুই দিন পরে দেখা গেল আরো জনে ইয়া আরোটা দলিল দিছে বা খুদাম দিছে তো আবার গেছে কি যাগা না আপনি যখন আনবা ঠিক মজবুত হইয়া যে কোন জিনিস আপনি ত্যাগ করতে হইলে দলিল সহকারে সুস্পষ্ট জানিয়া ফার্ম হইয়া শক্ত হইয়া আপনি এটা কিতাব করবা নাইলে আপনার স্টাডি করুক ক্যা আর বুঝার চেষ্টা করুক বুঝিয়া তারপরে সিদ্ধান্ত নেকা কিন্তু এটা যেন হুজুকে না হয় যে আসকি টুফিলা গিয়া মুসিদা এলাকার দিন আমরা এলাকা বহু বাইর হোলা ছিল ওই যে নামাজের সিজন আর তো এখন সব তারপরে ঈদ রোজা নামাজের সিজন মানে মুসল্লি একটু তারপরে আস্তে আস্তে কমে কারণ কি সিজনাল ইবাদতালা সিজনাল মুসল্লি যো আমার সিজন আছে খাটানোর সিজন আছে আমরা কিছু ইবাদতর সিজন আছে এগুলো আমরা রজম মাস থেকেই শুরু হয় সাহাবান মাসে একটু কীতা হয় নিঃসফোজ তারপরে রমজান মাসেও তার রমজান মাসের শেষে ঈদ সময় ঈদের নামাজ নামাজ পড়িয়ে আঁত্তে আর না ইলা না আমরা হ্যাঁ সিজন যেন না আমরা বুঝিয়া জানিয়া বুঝিয়ার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি আমরা দেশেও জেলা জিকির আছে আমরা দেশে ওলা কিছু জিহাদি মানুষকল আছে আয়া কোরআন আয়াত দিয়া জিহাদ আয়াতদের কিতাল খরের আল্লাহ সুবান কেছেন যে কুতি বালাই কুমো শিয়াম তোমার তরফে নামাজ ফরজ করা হয়েছে রোজার ফরজ করা শিয়াম শিয়ামে ফরজ করা হয়েছে আপনারা খুব রোজা মাসে রোজার এখন ঠিক আছে কিন্তু আল্লাহ কেন কুতি বালাই কুমুল কিতাল তোমার তরফে মারামারি ফরজ করা হয়েছে ঠিক আনা না। তো খালি সহজ সহজ খান মানন গরম মানেন না আই একগ্রহ বক্তব্য দিব আপনার দিককে মনে হই তো আসলে তো কিন্তু কুড়ান এটা ব্যাখ্যা ব্যাগটা নিতেই রসুলের কাছ থেকে হাদিস থেকে না বেগটা নিতে না সারা বছর রোজা রাশোনাস রোজা রাখেন রমজান মাস হইলে রোজা রাস কুতিবা লাইকুল মারামারি খরচ করা হয়েছে যে সামনে ভাইলে তার লোক মার খর্তায় না মারামারি আইলে মারামারি কর্তায় মারামারি আইলে মারামারি করতায় মারামারি আয় দুই লাখান্সিভ মাই একটাই আক্রমণাত্মক রক্ষণাত্মক আল্লাহ হেফাজত এই দেশের মানুষের হাজার উনিশশো সালে একবার রক্ষণাত্মক মাইরাইছিল। মানুষে এটাক করার বাড়ি তখন করা লাগছে তার নিজরে নিজের সম্পত্তি নিজর ফেমিলি রক্ষা করবার মাই করা লাগছে কিনা না ইরাক মুসলমান তারা আক্রমণ করছে না তারা উপরে মানুষ করে আফগানিস্তান তারপরে এই কীটা কাশ্মীর লিবিয়াত তারার উপরে আইয়া ফড়েই গেছে রক্তণাত্মক তারা জিহাদ হরেন রক্তণাত্মক সশস্ত্র সংগ্রাম তারা করে। আল্লাহ আমরা এই অবস্থা থেকে হেফাজত করবো কার এটা আই গেলে তখন করতে হইব আর যদি কোনো কারণে ইসলামিক স্টেট থাকে ইসলামিক রাষ্ট্রপ্রধান থাকে ইসলামিক আমির তখন আমিরর অর্ডারে আমিরর সরাসরি নেতৃত্ব তো বা তার প্রতিনিধির মাধ্যমে কিতা করা হইব ইসলামিক সরকারে যখন অন্য দেশের উপরে যখন আক্রমণাত্মক জিহাদ চালাইব তখন সেই সরকারের সাথে যারা সম্পৃক্ত তাহবা তারা সবর দায়িত্বই গেল গীত কিতা করা আক্রমণাত্মক জিহাদও অংশগ্রহণ করা তো এইটার লাগে শর্ত আসেনি না সময়। কইলাত জিহাদ আল্লাহ করছেন যারা সবাই আপনার বাড়িয়া আক্রমণ করল কইলা উত্তেছে এখন তো রক্ষণাত্মক জিহাদতাম সুযোগ আইস আপনি কেলা তার সুযোগ সৃষ্টি করে দিলা আমাদের কীতা করলো ওলানি হজ করছেন টাকা পয়সা লাগে টেকা পয়সা নাই হজ গুরুত্বপূর্ণ না হজ করে নিজে না। হজ লাগিয়া যে তরিকা আছে যে সিস্টেম আছে তারপরে তার লাগে হজ নাই ঠিক আছে আক্রমণাত্মক জিহাদ নাই আর এই অবস্থা নাই যখন রক্তনাত্মক জিহাদর তাহলে আপনার রক্তনাত্মক জিহাদ আপনার নাই এটা শর্ত আছে না নি মুসলমান বুঝে না যে। জিহাদ আল্লাহ হোসেন কুতিবা কুমুল কিতাল মারামারি খরচ করা হয়েছে আর তুই দিন বই রয়েছে চলো কি আমরা মারি এবার কিছু যুবক হলরে ব্রেইন ওয়াশ দেওয়া হয়েছে চিন্তা করছে যে কিন্তু লেখাপড়া করিয়া কিতা করতে আউ বুক কর অমর উসমান এলাক কোন ইউনিভার্সিটির জান্নাত যাইতে লাগে না বম লইয়া যাও অগুণিয়া কোনো জায়গায় যেই পাহ পুলিশের হাতত গিয়াও ফ্লাক্স মারবাই ঠিফা টিফার লগে ফ্লাক্স বম ফাটি দিব তুমি ব্যস্ত যাইবা গিয়া বুকা মানুষ সে চিন্তা করলো ব্যস্ত যাইবার অথচ হে চিন্তা করি দেখল না যে শায়খ আব্দুর রহমান হে বম ব্লাস্ট মারি না হে শতঘন্টা পুলিশের লগে গিতা আত্মসমর্পণ করছে করছে কি না না না না যদি মরিয়া ব্যস্ত যাই হেফা আমরা অজাত বোকা আমরা চিন্তা করছি যে গাড়ি ভাঙলে আর কোটা গাড়ি গাড়ি লাইয়া বাড়ি এখন আমরা গাড়ি ভাঙলে বাংলাদেশে ইসলাম খারাপ হয়েছিল বাংলাদেশের খত মানুষ মহ্লা আর শত গাড়ি ভাঙে ইসলাম কিতা হয়েছে কিছু মানুষের ক্ষতি হয়েছিল কিছু মানুষের গাড়ি ভাঙিস কিছু মানুষ আহত হয়েছে কিন্তু ইসলাম কি কিতা হয়েছে ইসলামর কত গান লাভ হয়েছিল কারণ যারা গাড়ি বাঙাত গেছে হে নিজে ইসলাম বুঝে না যেগুর বাঙ্গিছে না যে বাঙানি ল সব না বুঝার প তো সুসুল্লা ইসলামে মক্কাত তাতে ছয়জনের বাড়িতে অ্যাটাক করছেন গাড়ি ভাঙিস কিছু ভাঙিয়ে পারলাম না নি তো কিছু মানুষ আসতারি আউ বকর উসমান আলী তালহা জুবায়ের কিছু মানুষ আসতা কিনা না তান কিছু অ্যাটাক করতে পারলামে চূড়া গুপ্তা হামলা তো করতে পারলামি কিছু করছেন নিলা ইসলামর ইতিহাসও আসেইলা তাই যখন মদিনাত জি গিয়া তান একজনের সমালোচনা করত ইহুদি খুব পয়সাওয়ালা মানুষ পয়সা তার মাথায় গিয়ে সাহবাগের গেছি একটা গ্রুপ মান তার লোক বিভিন্ন জিনিস মাতি আর তুম্লাপে ফাইবা তখন তার ফল্লা কাটিয়ে লেগেছি কোন এটা করসন মকা মদিনাত মদিনাথ গিয়ারলে আবদুল্লাহ আর মুহমদ রসুল্লা না আরো আর কি দাঁস দা তাই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সর্বোচ্চ বিচারক সর্বোচ্চ ক্ষমতা তাই যাও এর মাথা গিয়ে আপনার এলাকারও ক্ষমতা দর ব্যক্তি নাই আপনি আপনার গাঁরে ক্ষমতা দর ব্যক্তি নাই ইভেন কি আপনার গরুরও ক্ষমতা দর ব্যক্তি নাই গরু আপনার বহু নেতৃত্ব চলে আর আপনি আপনি কি তা হু গাড়ি ভাঙা ফটাই দিনা মানুষকে আর বুকা মুসলমান চিন্তা করছে যে গাড়ি বাকিয়া ব্যস্ত দায়িত্ব দিয়ে বেটাই বহু কষ্ট করিয়া গাড়ি এটা লইসে হয়তো ফার্স্ট পার্টি করছে না যে গাড়ি ভাঙিলে যে ক্ষতি ক্ষতি পাইতো কইসে কি হাড় এর করছে না হে গাড়ি ভাঙিল না আর ইসলাম কয়েম করেছেন আল্লাহ রুসিল্লো কেন কষ্টদায়ক জিনিস ইমান সর্বনিম্ন শাখা হইল গিয়ে রাস্তাটা কি কষ্টদায়ক জিনিস খরে পালানি আর আপনি গিয়া ফজরফত উঠিয়া শীতের মাঝে উঠিয়া রাস্তাতে গিয়ে গাছ ফেলাইয়া নাইলে রেল লাইনের কিনা প্ল্যাটফর্ম উঠে ফেলাই কী করতাম কি কষ্টদায়ক জিনিস হরাইতে আর করল গাছ কাটি ফেলাইলা ট্রেন ট্রেন লাইনচ্যুত করিয়া ট্রেনটের সিলফাট উঠাইয়া ট্রেনটার ঠেড়া করিয়ে দিলা সম্মানিত উপস্থিতি আমরা দেশে আরো করে দেখবা যে খেলাফত প্রতিষ্ঠান লাগ খর্তা এটা ইসলামিক খেলাফত ইসলাম খেলাফত আছে কি না না কিতাব ইসলাম জিকির আছে কিনা না না সমাজের তরিকা না রসুলের তরিকা ইসলামত দুরুদ আছে কি না না সমাজের তরীকা না রসুলের তরিকা ইসলামক গড় ডোকা আছে কি না না রসুলের তরিকা না সমাজের তরী রসুলের তরিকা সমাজের একটা তরীকা খাওয়া হইব কিন্তু রসুলোর তরিকায়গুরো মানুষ আছে নম্বর আয়াত ফত নম্বর আয়াত আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ওয়াদা কররা আমি আল্লাহ ওয়াদা দি আর তোমাদের খেলাফত দিমু আল্লাহ ওয়াদা কর হোসেন খেলাফত এবং যারা আমল করছে আল্লাহর সন্তুষ্টির বেদাত মুক্ত আমল নে মুক্ত আমল যারা করবো এবং শির মুক্ত যাদের ইমান আনব তার আল্লাহ কিতা ওয়াদা ইসনারে কিতা করবা লাইয়াস্তাকিফান তারা কিতা করবা খেলাফত দিবা কর্তৃত্ব দিবা নেতৃত্ব দিবা মিছিল দেওয়া পাওয়া যাই না ইমান আনতে হইব আনতে এবং ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় জানতে হইব ফরহেজ করতে হইব আর নেক আমল করতে হইব নেক আমলের সাথে সাংঘর্ষিক বিষয় গীতা করতে হইব গীতে কি থাকতে করলা ইমামের সবের সম্মিলিত মোনাজাত করলে কেক আমল থাকলো মাহফিল শেষে আখের নেক আমল থাকবো মাহফিল শেষের দোয়াই কেছেন যে ও দোয়া কর্তা যে কাপের দোয়া আছে আপনি আতিয়া কতবিল খান্দি কতবিল আসিলা সব ব্যস্ত বুঝাই দিলা তো ইলাক হইয়া যদি মাহফিল শেষ করেন তাহলে সুন্নতি মাফিল বেদাত দিয়া হইল আপনার এখন মৃত্যুবার্ষিকী পালন করা হয় এখন আজকে শাহাদত বার্ষিকী পালন করা হয় স্তা কিনা না মেরাজ থেকে লইয় কিতা না মাজ কিন্তু রসুল সালিস মেরাজ দিবস পালন করস মেরাজ ইস্কুরানো আছে মেরাজের তারিখ হাদিসও আছে মেরাজের তারিখ তুই কিলো থেকে কোরআনও নাই হা দিশ আছে কিনা না তো এটা এটা ন্যা কামল সামনে আর কীতা শবে বরাত শবে ই শব্দ কোরআন দৃশ্য আছে আমার এক শেখে কেন উমরার টিকিট দিবা আপনাদের আপনার এলাকা সব রেখাইবা যদি কোরআনার দিস দেখাইতে পারেন সবে বরাত এই নামটা এই ইবাদতটা যদি কোরআন দেখাইতে পারে তাহলে সৌদি আরবা টিকিট পাওয়ার ফ্রি কোরআনটা নাই কিন্তু এটা বানাই এদিন রাত ইবাদত করব সকালে দিন রোজা রাখবো এদিন সবে উজাই মারা যাই উজাই মারা বুঝে নিন আরও যে মাছ যখন সব মানুষ ফলো যেটা পারছে এটা লাইয়াও কি আর কিছু না ভাইলে প্লেট এখন যায় মাছ তা আমরা ইবাদতর দিন আসে আর সামনে একটা আছে আর দেবা নে বাড়িতে খালি চিন্ন করা আর মিলাত ভরা আর সব কি দেখলে মোট খালি সাপ পাত নি থাকলা জমা হয়েছে কিনা না সাবছে কিনা না বুঝতে আসর নামাজ পড়িয়ে আসেনি আচরণ নামাজ সবাই কিনা না খেয়ে থাকে আজ চলে গ্যারান্টি যে আমার সাপ পাইছে যখন সাব না আপনি আপনি কোরআন খতম করিয়া সবাবলা মা বই নয় মনে করেন যে ফয়সা দিয়া সব কি না এইভাবে প্রত্যেকটা ইবাদতর খেতে কিতা করা হয়েছে যে বিদাত আমরা সমাজও আছে আমরা এখন বিভিন্ন দিবস উদযাপন করি আর আমরা শির্ক দিবস আছে শির্কর দিবস জানি নি আমরা সবথেকে বেশি বাংলাদেশের শির্কয় কোন দিন হইতে আর বাড়ি ফেব্রুয়ারি শহীদ মিনারে গিয়া ফুল দেওয়া হ্যাঁ বিজয় দিবস এটাত গিয়া যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ লাগে মারা গেছেন বাংলাদেশের বাসার লিখে মারা গেছেন নালা তারা মাফ ফর ইমদার যারা আসে তারা মাপ ফরকা ফুল দিতেইবটা তোমার ফুল তো না থাম্বাগুল মানে ফুল তো এটা তো হিন্দু আনী থেকে অনুসরণ করি আর পয়সা দিয়ে খালি আরো জায়গা যাওয়া যায় না খালি ভাবে আর জায়গা নামক মসজিদও সেন্ডেলিয়া যাওয়া যায় করেছে নামাজও ভরত আমার সেন্ডেল পিনিয়া নামাজ পড়ার যাইজ আছে যদি সেন্ডেলটা কীতা থাকে পবিত্র থাকে ভাস থাকে অবস্থা আমরা আরও আছে আমরা আর একটা শির্কর দিন আছে যে খোক কাছাই আল্লাহ যে আল্লাহর মনোনীত দিন ইসলাম এখন আমার পরিবার সত্য কীতা অনুযায়ী আমার সমাজ সত্য কিটা আমার রাষ্ট্র কীতা ইসলাম তখন আপনি একদিন গিয়া সমর্থন দিলা যে না আল্লাহর ই বিধান দিয়ে চলতো না মানুষের মানুষ জনগণই সকল ক্ষমতার জনগণের বিধান দিয়া চলবো ও ভাইয়াটা শিরমাল্লাহ এখন এটা শির করইল কিনা না আল্লাহর বিধান দিয়া আল্লাহ কই রা যে আল্লাহর বিধান দিয়ে কি তা করতে হইব জীবনের সব ক্ষেত্রে ইসলামটা প্রতিষ্ঠা করতেই ও দুপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আল্লা সুবান যে আল্লাহর কাছ মনোনীত দিন ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি গ্রহণ করে তাহলে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন অন্য কোনো ওয়ে অফ লাইফ অন্য কোনো জীবন ব্যবস্থা যদি মানুষের গীতা করে দিন মানে জীবন ব্যবস্থা ওয়ে অফ লাইফ জীবন চলার ব্যবস্থা যদি গ্রহণ করে তাহলে আল্লাহ করে এটা খবুল খর্তা নাই অহু আফিল আখেরাতি মিনাল খাচার ইঞ্চিয় আখেরাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব সূরা আল ইমরান পঁচাশি নম্বর আয়া ইসলাম গ্রহণ করতে পারে দিলাম যে তুমি মন মতো গীতা করবাই জীবন ব্যবস্থা আমরা এই বাংলাদেশ নামক বাংলাদেশ নামক যে দেশ এই দেশের জীবন ব্যবস্থা কিলো তুমি দেন এটার এটার তুমি এটার কনস্টিটিউশন এটার সংবিধান এটার গাইডবুক তুমি দেন বানাইবাই এবং তুমি যখন আমরা এটাও একটা শির্ক গণতন্ত্র একটা শিরকি মতবাদি মতবাদ ইসলামটা ধ্বংস করবার লাগে এটা তৈরি করা হয়েছে মুসলমান শেষ ইসলামিক গণতন্ত্র সেটা আইসে গণতন্ত্র হইলে গণতন্ত্র মানুষের তন্ত্র মানুষের শাসন নাম লাগে মরতাম আল্লাহর নাম লেগে আমরা জিতা থাকতাম আমার বৌরে খাওয়াইতাম কি আল্লাহ সন্তুষ্টির লাগে আমার মা বাবার খাদমত করতাম খাল লাগে জান কুরবানি আমার যে সম্পদের কুরবানি মানে সম্পদ আমি দান করতাম খাল লাগি মাছের লাগিয়া মানুষে কহিতা আমার নামাজি মানুষ কহিতা আমি দান হ্যাঁ মানুষ কহিতা খুব বালা প্রতিবেশী দেনি হইলে হোক আর না হোক মাংসর লাগি না আমরা আমরা বাঁচিয়ে থাকতাম আল্লাহর থেকে সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির লাগিয়ে আমরা কাজ করতাম এইভাবে যদি কাজ করতাম ইনশাল তাহলে আমরা জীবন স্বার্থ করবো আমরা ইসলামরফে টিকিয়ে থাকতাম অন্যতায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেম এবং আল্লাহ সুবাহ যেটা কয়েছেন যে আল্লাহ ওয়াদা দিবা যারা ইমান আনছে এবং আমল করছে আমাদের প্রথম সাজিয়ে আমরা সঠিক আমরা চেষ্টা করতাম শিখ মুক্ত যেন তাকে ইমান বিধ্বংসী বিষয়ে তা আমরা পারি তারপরে যে আমরা যেন আমল যেন আল্লাহ বেদাত থেকে আমরা বাছিয়ে থাকতাম পারি এইভাবে যদি আমল করেন এইভাবে আমল যারা আল্লা দিকাও রসুলোর দিকেও তারা আমরা এবং তারা হেদায় আসিল না তারা জানতো না এবং তারা হেদায় আসিল না বাপদাদার দোহাই দিয়া নাই হ্যাঁ আমার বাবদাদা অনেক জিনিস জানছেন না অন্য জিনিস বুঝছেন না অনেক জিনিস মাফ করে দিবা সুরা বাঁকার শেষ আয়াত আল্লাহ সুবাহ না জানিয়া কথা তা আমরা আশা করি আমরা যারা মারা গেছেন তারা আল্লাহ সুবাহ এবং আমরা যারা জানছি আমরা সর্বাত্মক চেষ্টা করতাম বুল তুটি হইলে আল্লাহ মাফ চাইতাম আমরা চেষ্টা করতাম এবং আমরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবার আগে করবার আগে আমরা কীটা করতাম জ্ঞান অর্জন করতাম এই বিষয়ে বিস্তারিত জানিয়া তারপরে জানিয়া বুঝিয়া বিজ্ঞ আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করতাম বিজ্ঞ আলেম বলতে বেদাত যারা জ্ঞানী হল কাছ থেকে জানো আহলে কাছ থেকে জানো বি আমরা আলেমদের বিদ্বেষী ইসলাম আলেমদের বিদ্বেষ করবার লাগে কীছে না তবে ইসলামে আলেমহলের দুইটা স্টেটাস একগুরো আলেম আছেন রব্বানি তারা আল্লাহর সন্তুষ্টির লাগে খাজ করেন আর একগুলো মানুষ আছেন সব নিকৃষ্ট মানুষের লাগে আলেমহল আর সব থেকে শ্রেষ্ঠ মানুষের লাগে আলেমখল তা আমরা শ্রেষ্ঠ যেসব আলেমহল আছেন যারা আল্লাহর সন্তুষ্টির লাগে এবং আহ কোরআন যে খাজ করেন তার কাছ থেকে আমরা জানবো কারণ সুসআল ইসলামে কৈছেন ওলামা ও রাসাদ উলাম্বিয়া আলেমের বহু বছরের লাগে ওলামা এক বছরে আলেম বহু বছরে ওলামা আলেম কয়েক নবীদের ওয়ারি সত্তরাধিকারী আমার যে কিছু মানুষ আছে কিচ্ছু পড়ছে না কোনো পড়া নাই এটি নবীওয়ালা কামাবছে আছে কি না না না না না না না না না না না হয় নবীওয়ালা দাওয়াতে খাম আল্লাহ সুমান করতে হ্যাঁ কিছু জানানা কুরন ফুলাও জানা হাদিস পড়াও জানান না এখন হে কে তবলিক করা আরাম করে নবীল তোমার নবীওয়ালা খাম তো নবিয়ে দিয়া গেছে যে ওলামা ওরা জ্ঞানী যারা তারা নবীর কাম করতো তোমার জানে না আর সাধারণ মানুষের বর দেখা নিবা ফুয়া তো সে নবীওয়ালা কাম করে আজান দিতে পারে না ফাগলি দেখলে মনে হয় যে আপনার এলাকাত আজান দেওয়াত আজান দিতে পারে না আকামত দেওয়াত লাগছে আকামত দিতে পারে না আর ফাগলুকি লাগে মানে নবীওয়ালা খাম লাগিয়া ফাগলুকি মানে এমন বেগ ধরিয়া ঠেতায় সবলিগ করতে খার তরায় রসুলের তরকার সাহবায়িকর তরকার আমরা নিজেদের তরিকা না ইলিয়াশি তরকায় নাই বুঝছেন নি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যাচিয়া বাছিয়া চলতেই যদি চলতে আপনি সফল কামা আর নাইলে আপনি আমি ব্যর্থ হয়ে যু আল্লাহ সুহানো তাল্লাহ আমরা সফলতা দান করা কোরআন হনসুন্নজি জীবনযাপন করবার তৌফিক দানা আমরা যারা আইছি তারা যেটা হলাম যেটার আমাদের সত্য সঠিক যেটা আছে সেটা গ্রহণ করার তৌফিক দান হরক্কা এবং আমরা হেফাজত হরকা মিথ্যা থাকি অসত্য থাকি থাকি থাকি আমরা হেফাজত হরক্কা ফিতনা আমরা হেফাজত হরকা আমরা আল্লাহ মাফ আমরা জীবিত যারা আছি তারা করার তৌফিক দান আমরা অনেক অভাব আছে আল্লাহ তুমি দূর করে এবং পরিত্যাগ করবার তৌফিক দান করোহান তারপরে ইনশাল্লাহ প্রশ্ন উত্তর রইব আপনার আলোচনার উপর যদি প্রশ্ন থাকে অথবা শেখে যখন আলোচনা করবা এই বিষয়ে লিখিতভাবে দিলে ইনশাল্লাহ এখন কোনো প্রশ্ন আছে আমার মনে হয় পাঁচ মিনিট সময় আছে আর কোনো প্রশ্ন আছে নাকি ইন এখন জজাকুম্লা খায়ের প্রশ্ন দোয়া কোন সময় ভর্তি হইব দোয়াতে ইসলামও আছে হ্যাঁ অবশ্যই ইসলামও আছে এবং আল্লাহর রসুল ইসলাম হোসেন ইবাদতর মূলি দোয়া দোয়া যে দোয়াল নামাজের বৃত্তির দোয়া আছে আমরা নামাজের ভিতরে সুরফ আত্তাহে ধোঁয়া আত্তাহের পদে আমরা ধোয়া করি তারপরে নামাজ শেষে ধোয়া আছে তারপরে গরো হামাইতে দোয়া আছে গরো হামাইতে সালাম দিয়াঢুকাইতে ধোয়া ঘর থেকে বাড়াইতে বিসমেলাই তো আল্লাহ আল্লাহ লা কুয়াতে বিল্লা ঘর থেকে বাড়াইবার ধোয়া তারপরে ঘুমাইবার সময় ধোয় আছে গুম থেকে আছে বাথরুমও ঢুকবার ধোয়া আছে বাথরুম থেকে বাড়িবার আছে খাওয়ার শুরুতে দোয়া আছে খাওয়ার শেষে দোয়া আছে কুটুম গিয়া খাইলে এটা লাগে আলাদা দোয়া আছে বৈঠক শেষে বৈঠক শেষে দোয়া আছে বিমানও আছে না একজন আসসালাম আলাইকুম খাওয়া দোয়া কিনা না হ্যাঁ এইভাবে প্রত্যেক জায়গার দোয়া আছে দোয়া রসদামে সব জায়গার দোয়া এইসব নির্দিষ্ট দোয়া আছে এই জায়গা নির্দিষ্ট দুয়াটা করতেইবো কিনা আমরা বানাইয়া কিছু করতাম পারতাম না তবে এ সালাও যদি আমরা সাইজে দোয়া করতাম তাহলে আমরা নামাজ শেষে একলা একলা আত্মলা আমরা দোয়া করতাম পারি আমরা তাহাযুদ্ধ নামাজ পড়ি আল্লাহ কাছে দোয়া করতাম পারি এই সময় দোয়া কবু হয় অথবা একলা একলা আমি যে কোনো সময় দুই রাখা নামাজ পড়ি আল্লাহ কাছে আমরা দোয়া করতাম পারি আর যে আত্মীয় বইতে আমি গাড়ি চলে আর মোটরসাইকেল চালাই আর ও সময় আমি আল্লাহ কাছে দোয়া করলাম এই সময় দোয়া করা আমি আমার এক একলা দোয়া করতামি গাড়ি ছড়ার যে দোয়া আছে এই আমি এক একলা নিজে নিজে অন্য দোয়াও আমি করতাম পারি দোয়া করার দোয়া করার মুসলমানের সুযোগ আছে আপনি সব সময় দোয়া করতে পারবা কিন্তু দোয়াটা যেন রসুলা যেটা নির্দিষ্ট করছেন গাড়ি চড়ার নির্দিষ্ট দোয়া আছে ইনওড়িবেন আপনি বানাই আর খাইবার সময় দোয়া আছে বিসমিল্লা কইতা এখন কইলা বিসমিল্লা কিনা আসাল্লা তু আসাল্লা আল্লাহ রসুলিল্লা তারপরে কইয়া বিসমিল্লা কইয়া কহিলা না ইন ইগান আপনি বাড়াইতে পারত না শুধু বিসমিল্লা আর কোরআন তলাহ ফয়লা কী করতেই বিসমিল্লা রহমান রাহিম কোনো জায়গা সি টিউটি লিফলে ফলা বিসমিল্লা রহমান রাহিম যেন যেটার যে কোনো কাজ শুরু করতে না শুধু এটা শুধু সময় রাতে যেন খালি যেন যে ওইভাবে করতে হইব এটা হইব আল্লাহ গ্রহণযোগ্য এবং সেটা হিসাবে আর যদি আমরা গিয়া কিতা করি যেন নির্দিষ্ট যদি বাড়াবাড়ি করি তাহলে কি হইব এইখানেও এটা গ্রহণযোগ্য ইতো নয় আর এইটা বেদাত হয়ে আর বেদাত করলে বেদাতের ঠিকানা জাহান না মারলে আমরা হেফাজত হরকালাম আর কোনো প্রশ্ন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা এটা খোয়ার বিধানটা কি তা এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত এটার পক্ষে বিশুদ্ধ হাদিস নাই বিশুদ্ধ হাদিস নাকি শুধু শুধু বিসমিল্লা ফড়িয়েই আপনি খাইন যেন এটাই ওই লোক আপনার কাছে ন্যাক আমল হিসাবে খবর গেলে বিসমিল্লাহি ও আখেরি এটা খোয়ার যেটা আমরা হিকছি থেকে এটা বিশুদ্ধ এটা এটা যায় খানি শেষে আলহামদুলিল্লাহ মেহমান বাড়ি খাইলে আল্লাহ পড়ার কথা যে বললেন সেটা কি পড়া যাবে কিনা না রসদাম সালাদ শুরু করছেন সালাদ বা নামাজ শুরু করছেন আল্লাহবাহ নামাজ শুরু এর আগে কোনো কিছু পড়ার নাই जेट आयत आ मन विषय मने अंतर विषय नियत खरा हे फरज नियत पढ़ा हे बेदत नियत पढ़ा हियत खरा हरज और नियत पड़ा हे बेदात पढ़वें ना তারপরে মুসল্লাদা দাঁড়াই আমাদের যে ইন্ডিয়ার জাতু আছে আপনি যদি এটা সহি হাদিসে আসে মিসকাতে আসে বাংলা মিসকাতেও আপনি এটা পাবেন যে রসুসুল্লা ইসলাম তকবিরে তাহারিমা আল্লাহবর বলে হাত বাঁধার পরে ওইখানে অনেক দোয়া পড়ছেন এর মধ্যে একটা হচ্ছে সুভানাক আমরা যেটা পড়ি এর মধ্যে আরেকটা দোয়া হচ্ছে এটা পড়া এর মধ্যে একটা হচ্ছে তাহলে এটা বোঝা গেল পরে পড়ছেন এটা পড়ছেন এটা পরেরটা যদি আগে নেন তাহলে কি হবে রাসূলের तरीका হবে হবে না তো এবো এটা করতে হবে মুসল্লা পাক করার যে দোয়া আছে ওটা ত্যাগ করতে হবে এবং তাকবীরে পরে আপনি ইচ্ছা করলে হবে সুন্নাহ আল্লাহু আলামিন আর হুজুরে যদি সমাজের মতো করিয়া বা কোনো হুজুরে তাই বিশুদ্ধ হাতি সুঞ্জেই আমল করা তান আমরা সহি হাতিস আমল করতাম পারমণি কিছু কিছু আলেমে হইয়া যে ইমামরে অনুসরণ করবার লাগে ইমাম নিয়োগ করা তাহলে আমরা কিনা ইমামরে অনুসরণ করতাম না নি তাহলে বোঝা গেল যে কোন সৃষ্টির আনুগত্য করা হাদিস করব্লা দিছেন কোন জায়গা করতেই কইসামে যখন তাকবির দিবা তাকবিরে তাহারি মাদি হাত বাঁধবা তখন দিও ইমামে যখন রুকু করবা তুমি রুকু করিও ইমামে যখন চেষ্টা করবা তুমি নির্দিষ্ট করিয়া সুসাল্লা কোনো ইমামর কেরাতো অনুসরণ করতে হইব এটা নাই আর ইমামে ভুল করলে আমরা কীতা করতে পারি না আনুগত্য করতাম পারি না ইমামে ভুল করলে ইমামে অজু নামাজ না অজু সারা নামাজ পড়াইছেন আমরা দেখার বিষয় নামাজ পড়াইলাই তার লড়িয়া কিন্তু মারুফ খাজো ন্যায়ের খাজো বালো খাজো ইমামর আনুগত্য আছে দুর্বল খাজো ইমামর আুগত্য নাই